স্তাদের শপথ যারা আল্লাহর সামনে দণ্ডায়মান থাকে সেই ফেরেস্তাদের শপথ যারা বাধা প্রদান করে अनंतर से ही फेरे तरह शपथ जरा पाठ कर तुम्हारे प्रकृत महबूदी आसमान समूह आरत जमीन वाम दुभर मध्यस्थित समस्त बस्तुर रब्बुल मशारिकी एवं उदय स्थल समूह আমিভিত করে দিয়েছি এবং সুরক্ষিত প্রত্যেক বিদ্রোহী শয়তান হতে এই শয়তানের দল কর্ণপাত করতে পারে না বিতারিত হয় এবং তাদের জন্য রয়েছে আজা বুম চিরস্থায়ী শাস্তি ইল্লা কিন্তু মান খতিফালা কোন শয়তান আচম্বিতে কোন সম্বাদ শুনে ফেললে আত্মা তখন তার পশ্চাৎ এরাই গঠনে অধিকতর মজবুত আমানা নাকি আমার উল্লেখিত সৃষ্ট বস্তু সমূহ ইন্নাক আমি তাদেরকে সৃষ্টি করেছি আঠালো মাটি দ্বারা আর তারা বিদ্রুপ করছে যখন এরা প্রত্যক্ষ করে আয়াতানো মজিজা ইয়াসন তখন তাকে বিদ্রুপ করে বা কল এবং বলে ইনহাদা এটা তো সিহরম প্রকাশ্য জাদু আইদা মিতনা আচ্ছা যখন আমরা মরে গেলাম এবং পরিণত হলাম কি আমাদেরকে আর আমাদের পূর্ব পিত্র পুরুষদের কেও কি আপনি বলে দেন না আমির এবং তোমরা লাঞ্ছিত হবে বস্তুত তো কেবল একটি ভীষণ হুমকার হবে এটা সে ফাইসলারি দিন আল্লাম বি যাকে তোমরা অবিশ্বাস করতে একত্র করো অনাচারীদেরকে পথিফু হুম এবং তাদেরকে একটু থামাও ইন্না হ তাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে মা কি থাকবে এবং তারা একে অন্যের মুখোমুখি হয়ে থাকবে কলু অনুবর্তীরা বলবে তোমরা নিজেরাই ইমানি বা আর আমাদের ছিলই না তোমাদের উপর মিংসুল তনিন কোন প্রভাব বাল বরং কুমতুম কৌমাং তিন अवश्य शासि आस् करते आगुआ ना अतयीज पथभस्त فَإِنَّهُمْ أَتَيُوا تَرَى سَكَلَ يَوْمَئِذٍ شَيْدٍ فِي الْعَذَابِ عَذَابِ مُشْتَارِكُونَ شَرِيكٌ تَكُنْ كَذَلِكَ نَفْعَلُ أَمِ يُرِيدُ بِهِ كُرَةَ تَكِ بِالْمُجْرِمِينَ إِتَّكَارُ أَبْرَادِ الدَّرِ سَاتَ إِنَّهُمْ كَانُوا تَرَأَ أَمَنَ شِلُزَ إِذَا قِيلَ لَهُمْ وَقْتَ تَذَكِرُهُ لا إِلَهَ إِلَّا اللهُ اللهُ تَعَالَى بَتِتْ প্রকৃত মা'বুদ নেই ইয়াস্তাগবুরুন তখনই তারা অহংকার করত বরং তিনি একটি সত্য ধর্ম নিয়ে এসেছেন এবং অন্যান্য রাসুলগণের সত্যতা সমর্থন করেন ইন্নাকুম তোমাদের সকলকেই আশাদন করতে হবে আল আজাবল আলীময় আর তোমরা করতে ইল্লা কিন্তু হ্যাঁ যারা আল্লাহর বান্দা আল মোখলাসুইন খাটি উল্লাহ ইকাল তাদের জন্য রয়েছে মুখামুখি উপবিষ্ট হবে তাদের সম্মুখে পরিবেশিত হবে এমন সরাবের পেয়ালা মিম যা তরল সরাবে পরিপূর্ণ হবে দেখতে শুভের হবে আর তার বিনত দৃষ্টি সম্পনা হুর্গন কাহ হা সুরক্ষিত তারা একে অন্যের দিকে মুখামুখী হয়ে তাদের একজন বলবে ইনি কান করিন পৃথিবীতে আমার একজন সঙ্গী লোক ছিল ইয়াকু সে বলত আন্না কালাম তুমি কি পুনরুত্থানে বিশ্বাসী লোকদের অন্তর্ভুক্ত আইদা ইদা মিতনা যখন আমরা মরে যাবো কন্যা এবং পরিণত হবিন তোমরা কি তাকে উখি মেরে দেখতে চাও অতঃপর সে উখি মেরে দেখবে কারু তখন তাকে দেখতে পাবে ফি সওয়াহিম দুজকের মধ্যস্থলে শপথ দিন। তুমি তো আমাকে তবে আমিও তোমার ন্যায় দণ্ডিতদের অন্তর্ভুক্ত হতাম আফামা মাই আমরা কে আর মরবো না উলা আমাদের প্রথমবারের মৃত্যু ব্যতীত এরূপ সফলতার জন্যই কর্মপরায়ণদের কার্য করা উচিত আপ্যায়নের জন্য কি এটাই উত্তম আম उद्गत हो तलदेश মাথা তাদেরকে দেওয়া হবে পানি পূজের সাথে মিশ্রিত করে তাদের শেষ বাসস্থান তারা পেয়েছিল আহম তাদের পিতৃপুরুষগণকে দেন পথভ্রষ্ট অবস্থায় ফাহুম আলাহিম এবং তারাও তাদের পদানুসরণে ইহুরাহ দ্রুত চলছিল আর পথভ্রষ্ট আর কা সুতরাং দেখুন কিরূপ হলো তাদের পরিণাম আলমুঙ্গিন আলমুঙ্গারিন যাদেরকে ভয় প্রদর্শন করা হয়েছিল ইল্লা হ্যাঁ ফলানিমাল মুজিব আর আমি উত্তম প্রার্থনা শ্রবণকারী অনাজয এবং আমি তাকে মুক্তি দিলাম তার অনুবর্তীদেরকে মিনাল কারবেলা বড় পেরেশানি হতে এবং আমি রাখলাম পরবর্তী যুগের লোকদের মধ্যে জগৎবাসীদের মধ্যে আমি এরূপ পুরস্কারই প্রদান করে থাকি আল মুহসিনিন আর নুহের পথাবলম্বনী পথাবলীদের মধ্যে ছিলেন ইব্রাহিম ইব্রাহিম আলাইহু যখন তিনি নিজ প্রতি মনে ঈদ কলা আর যখন তিনি বললেনা ও তার সম্প্রদায়কে মা দা তাকুন তোমরা কোন বস্তুর উপাসনা করছ আ ইফকান আলি হাতান तुम्हारा देवता पूर्ण दृष्टि नक्षत्र राजी के बल्सम शीघ्र असुस्था मोट कथा तारा के तर आक्रमण कर दरबान प्रहार करते लगल सदर जर के तुम्हारा निजराई तैयारी तुम्हारे अल्लाह सृष्टि कर तैयारी वस्तु समूह के তারা পরস্পর বলতে লাগলো না ইব্রাহিমের জন্য একটি করো এবং তাকে নিক্ষেপ ইব্রাহিমের অনিষ্ট করতে চেয়েছিল ফাজা আল সুতরাং আমি তাদেরকে অধপতিত করে দিলাম এবং ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন ইলা রব্বি তিনি আমাকে আমার প্রতিপালক হাবলি আমাকে দান করুন মিনা সোয়ালি হাইম একটি সুসন্তান না হওয়া তোপর আমি তাকে সুসংবাদ দিলামিন হালিম ধৈর্যশীল প্রকৃতির একটি পুত্র সন্তানের যখন পুত্রটি তার সাথে অতএব তুমিও চিন্তা করো মা তারা তোমার কি মত কলা তিনি বললেন ইয়া আবাতি হে আব্বাজান ইফ মা আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা পূর্ণ করুন তখন আমি তাকে ডাকলামিম হে্রাহিম নিশ্চয় আপনি স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছেন আমি এরূপী পুরস্কার প্রদান করে থাকি তার পরিবর্তে দান করলাম একটি শ্রেষ্ঠ জবাইয়ের পশু ও এবং আমি তার জন্য এই বাক্য থাকতে দিলাম যে ফিল আহিন পশ্চাতে আগমনকারীদের মধ্যে সালামুন সালাম হোক আলা ইব্রাহিম ইব্রাহিমের প্রতিূপেই নাজি আমি পুরস্কার প্রদান করে থাকি আল মোহসিন আমার ইমানদার বান্দাগণের অন্যতম আর আমি তাকে সুসম্বাদ প্রদান করলাম ইসাহ ইসাহ সম্বন্ধে নাবি যে তিনি নবী মিনাসীন এবং অন্তর্ভুক্ত হবে। অন্তর্ভুক্ত হবেন আর আমি বরকত সমূহ নাজিল করেছি এবং তাদের উভয়ের বংশে এমন কতক মুবিন এবং কতক এমনও রয়েছে যারা প্রকাশ নিজেদের ক্ষতি সাধন করছে এবং তাদের সম্প্রদায়কে মিনাল কার হুম আর আমি তাদের সকলকে সাহায্য করেছি সুতরাং তারাই বিজয়ী হলেন আর আমি তাদের উভয় কেস না এবং আমি তাদের জন্য এ বাক্য থাকতে দিয়েছি পশ্চাতে আগমনকারীদের মধ্যে এবং ইস লাম সালিন রসুলগনের অন্তর্ভুক্ত ছিলেন ইতী কৌমিহি যখন তিনি সিয় সম্প্রদায়কে বললেন আল্লা কোন তোমরা আল্লাহকে ভয় করো जिन सर्वपेक्षा श्रेष्ठ के जिन तुम्हारेपाल তারা তাকে মিথ্যা প্রতিপাদন করল অতএব তাদেরকে অবশ্যই শাস্তির জন্য উপস্থিত করা হবে ইবাদম যারা আল্লাহর বিশিষ্ট বান্দা কতারক আলাইহি আর আমি ইলিয়াসের জন্য এই বাক্য থাকতে দিয়েছি যে ফিলিন পশ্চাতে আগমনকারীদের মধ্যে আমি পুরস্কার প্রদান করে থাকি আল মোহসিন বিশিষ্টদেরকে ইন্সন্দেহে তিনি ছিলেন মিনে ইবাদ মিনে ইবাদিন আমার ইমানদার বান্দাগণের অন্তর্ভুক্ত ইতন এবং নিঃসন্দেহ লুক ছিলেন তার সে বৃদ্ধা স্ত্রীকে ব্যতীত ফিল গরিন কেননা সে আজাবে নিপতিতদের মধ্যে রয়ে গেলাম্মরনা অতঃপর আমি ধ্বংস করে ফেললাম আল হরিন অন্য সকলকে ইন্নাকুম আর তোমরা জাতায়াত করে থাকো আলাইহী তাদের উপর দিয়ে কি তোমরা এরপর ইউনুসা নিঃসন্দেহে ইউনুস লামিলাল মুরসালিন রাসুল গানের অন্তর্ভুক্ত ছিলেন ইদ আবাক যখন তিনি কম হতে পলায়ন করে হিলাল ফুল কিলমা যাত্রী বোঝায় নৌকার নিকট সুতরাং যদি তিনি না হতেন মিনাল মুসাব পাটকারি লালা বিসা তবে তিনি অবস্থান করতেন ফি বাতনিহি তার উদরে কিয়াম পর্যন্ত लता छाय रसुल रूपे पाठिए दिल मिया एक लक्ष्य জিজ্ঞাসা করুন আলী রব্বিক বানাত আল্লাহর জন্য কি কন্যাগণুল বানুন আর তাদের জন্য পুত্রগণ রয়েছে खलाकुना की मन गरा कथा अल्लाह सतान जन्म दिए কাজে লাগাও না হ্যাঁ তোমাদের নিকট কি আছে সুলতান স্পষ্ট প্রমাণ। এই বিশ্বাস যে ওই समस्त কথা হতে যা তারা বলে ইল্লা হে তারা বাতি ইবাদাল্লাহুল মুফলাসইন যারা আল্লাহর বিশিষ্ট বান্দা ফা ইননকুম অতএব তোমরা রোমা তাবুদুনা এবং তোমাদের উপাস্যগণ সমবেত হয়েও মা আনতুম মা আনা মা আনতুম তোমরা পাবে না আল্লাহ ইল্লা এবং আমাদের থাকিবদ্ধ ভাবে নাহনু আর আমরা আছি নিয়োজিত আর তারা আল্লাহর বিশিষ্ট বান্দা বিহি অতঃপর তারা তাকে অস্বীকার করতে লাগলো তারা অচুরে জানতে পারবে এবং পূর্ব হতেই নির্ধারিত হয়ে আছে আর আমার সেনা দলই লবন জয়ী থাকে আপনি তাদের বিরোধিতার কোনো চিন্তা করবেন না হাত্তাহিন কিছু কাল পর্যন্ত যখন তাদের সম্মুখে এসে উপস্থিত হবে তখন সেই দিনটি তাদের জন্য বড় মন্দ হবে আলমারিন যাদেরকে ভয় প্রদর্শন করা হয়েছে रबस्त रब कथा होते पवित्र रबी जिन्हें महिमान्वित हम सीफुन जारा সালামন এবং শান্তি বর্ষিত হোক আলাল মুরসালিন রাসুল গন বলহামিল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য রবিল আলামিন যিনি সারা বিশ্বের প্রতি পালক